أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أنسلنا إليكم آيات مبينات ومثلا من الذين قلوا من قبلكم وموحزة للمتقين আল্লাহ লাখো কোটি সুক্রিয় প্রশংসা যিনি আমাদেরকে দার্সুল কোরআনে বসার তৌফিক দান করেছেন এজন্য রাব্বুল আলমীর সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ আমি এখন সুরাই নূরের চৌত্রিশ নাম্বার আয়াত করেছি গতকালকে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে ওই আয়াতের বিষয়ের সাথেই সামঞ্জস্যশীল এই আয়াত এখানে আল্লাহ সুবহানা ঘোষণা করছেন আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ আর তোমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে তাদের উপমা প্রদান করেছি আর এই আয়াতসমূহ মুতি লুকদের জন্য উপদেশ হিসেবে নাজিল করেছি আল্লাহ এখানে ঘোষণা করছেন যে আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আয়াত নাজিল করেছি আল্লাহ সুবাহ আমরা গতকাল সুপর্যন্ত যে আলোচনাগুলো করেছিলাম সে আয়াতগুলোতে দেখতে পেয়েছি যে আল্লাহ তার বান্দার প্রতি কিছু আদেশ এবং নিষেধ এমন পুঙ্খানুপুঙ্খভাবে তিনি জারি করেছেন মানুষের জীবনের জীবনের ছুটোখাটো যত বিষয় রয়েছে যেই সকল বিষয়ে মানুষ কোন বিধান মেনে চলবে কোন নিয়ম মেনে চলবে কোন পদ্ধতিতে তারা কর্ম সম্পাদন করবে এই প্রশ্নের সম্মুখীন হতে পারে এ সবগুলোর সমাধান আল্লাহ সুবাহ আহ তাল এখানে দিয়ে দিয়েছেন এই কথাতেই আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি সুস্পষ্ট আয়াত নাজির করেছি যে আয়াতের মাধ্যমে তোমাদেরকে সুস্পষ্ট হুকুম হাকাম দিয়ে দিয়েছি তোমাদের করণীয় বর্জনীয় আমি নির্ধারণ করে দিয়েছি সুস্পষ্ট আয়াতের মাধ্যমে ও মা সালামিন আল্লা দিনা খালিন আর তোমাদের পূর্বে যারা গত হয়ে গিয়েছে তোমাদের মতোই দুনিয়ায় এসেছিল এখন আর তারা নেই दुनिया के विदाय चले ग तेज तुम्हारे सामने उपमा हिसे उपस्थापन करा आल्ला हुकुम अनुजयी जीवन जापन करनी आल्लाताबे जे आयात गो नाजिल कर आयात अनुजायी तीवन परचालना करनी तरह परिणति जे की কোরআন মজিদের বিভিন্ন জায়গায় সেই বিষয়গুলো স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কোরআন মজিদে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন নু আলাহ ইসলামের জাতিকে প্লাবনের দ্বারা কিভাবে ধ্বংস করে দিয়েছেন মুসা আলাহ ইসলামের শত্রু ফেরাউনের বাহিনীকে ফেরাউন সহ নীল নদে কিভাবে ডুবিয়ে মেরেছিলেন নমরুদের বাহিনী কিভাবে ধ্বংস করেছিলেন মশা দিয়ে আল্লাহ আমাদেরকে সব কিছু জানিয়ে দিয়েছেন আল্লাহর অবাধ্য যারা হয়েছে আল্লাহর আয়াতকে অমান্য করেছে দুনিয়ায় তাদের পরিণতি কি হয়েছিল তার উপমা আল্লাহ বলছেন সেই দৃষ্টান্তগুলো তোমাদের সামনে পেশ করেছি ও মিন মা তাদের অবস্থাটাও দৃষ্টান্তটা উপমাটাও আমি তোমাদের সামনে তুলে ধরেছি যাতে এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো যে তোমাদের প্রতি প্রথম আল্লাহ এই আয়াত নাজিল করেননি তোমাদের পূর্ব আল্লাহ দুনিয়ায় মানুষ যাদেরকে তিনি পাঠিয়েছিলেন তাদের প্রতি আয়াত নাজিল করেছিলেন যারা আল্লাহর আয়াতের অবাধ্য হয়েছিল তাদের পরিণতিতে আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যদি তোমরাই প্রথম হতে তাহলে এই শিক্ষা নেওয়ার সুযোগ হতো না কিন্তু তোমাদের পূর্বে যারা আল্লাহর অবাধ্য হয়েছিল না হয়েছিল আল্লাহর আয়াতকে অমান্য করেছিল তাদের পরিণতি যে কি হয়েছিল তাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আর কোরআনের আয়াত সমূহের দ্বারা আল্লাহ মুক্তাতি লোকদেরকে উপদেশ দেন যারা আল্লাহকে ভয় করে চলে যারা আল্লাহর সন্তুষ্টির জন্যই তার জীবনের সকল কর্ম সম্পাদন করে তাদের জন্য এই কোরআনের আয়াতগুলো হল উপদেশ তারা এই আয়াত থেকে শিক্ষা নিয়ে তাদের জীবনকে পরিশুদ্ধ করে الله نور السماوات والأرض مسل نوره كمشكات فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقض من شجرة مباركة مباركة زيتونة لا شرقية ولا غربية হী উম সস হুনা দিলে নূরি মি হুলস ললি বিকু ইভান হুতা আসম এবং জমিনের জুতি হলেন আল্লাহ আল্লাহ তার নূরের দৃষ্টান্ত হল যেমন একটি তাক যার মধ্যে রয়েছে একটি প্রদীপ বাতি আর সেই বাতিটি রয়েছে কাঁচের আবরণের মধ্যে আর সেই কাচের আবরণ হল যেমন মণিমুক্তা সদৃশ দৃশ্য উজ্জ্বল নক্ষত্র যা প্রজ্জ্বলিত হয় বরকতময় জৈতুন গাছের তেল দ্বারা এই গাছটি পূর্বেরও নয় পশ্চিমেরও নয় আগুন তাকে স্পর্শ না করলেও चैतन तेल तरह आलो दे ज्योतर परुति आल्ला जाके चान ज्योतर द्वारा हेदायत प्रदर्शन करें अल्लाह मानव जन एकमा दिए तकेंल्ला सबकू जान य অর্থাৎ সুরাই নূরের পঁয়ত্রিশ নাম্বার আয়াতিতে আল্লাহ সুবাহ হুতাল এমন সুন্দর কিছু উপমা পেশ করে দিয়েছেন প্রথম আল্লাহ বলছেন আল্লাহনাতি আসমান এবং জমিনের নূর হলেন আল্লাহ নূর তো জ্যুতি আলম আসমান এবং জমিনের নূর হলেন আল্লাহ আল্লাহ রসুল্লা সাহাম যখন তাহা যুদের সময় উঠতেন তখন তিনি আর দি অংতা মালিকুসামাওয়াত আর দি আমি হিননা কাল হন্ত ان تقيم السماوات والارض ومن فيهن رسول الله صلى الله عليه وسلم دعاي جي কথাগুলো বলেছেন প্রথম কথাই হলো समस्त প্রশংসা হে আল্লাহ তোমারই কারণ তুমি আসমান এবং জমিনের নূর আর समस्त প্রশংসা তোমারই এই জন্য আসমান ও জমিনের রব তুমি समस्त প্রশংসা তোমারই এই জন্য যে তুমি আসমান এবং জমিনের মালিক এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর আর প্রশংসা তোমার এই জন্য আসমান এবং জমিন আর এর মধ্যে যা কিছু আছে সব কিছুর প্রতিষ্ঠাতা তুমি রাসুল্লাহ সাল্লিসাল্লাম আল্লাহর প্রশংসা করতে গিয়ে বলেছেন বলেছেন আংতা নূর উসলামিলাও তুমি তুমি আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু নূর আলো জ্যোতি রাসুলুল্লাহ সাল্লআ যত জীব পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সেই জীবসমূহ যখন পয়দা করেন তখন সেগুলোকে অন্ধকারের মধ্যে পয়দা করেন এরপর আল্লাহ তার এই সৃষ্ট জীবের ওপর তার নূর প্রকাশ করেন আল্লাহর ওই নূর যে সকল মানুষের অন্তরে ওই দিন পৌঁছেছিল তারা হেদায়ত পেয়েছে আর যারা ওই নূর থেকে বঞ্চিত হয়েছে তারা হেদায়াত থেকে বঞ্চিত হয়েছে এজন্য জন্য হজরতে আনা সিদ্দে মালিক রাবু আল্লাহ এখানে নূরের অর্থ তিনি করেছেন হেদায়াত আল্লাহ নূর বলতে নূর বলতে আল্লাহর হেদায়াত আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য যে আলোক বর্তিকা দেওয়া হয়েছে সুস্পষ্ট রাস্তা দেখানো হয়েছে তার নামই হচ্ছে নূর মালেক রাজি আল্লাহ বলেছেন এর মধ্যে আমরা দেখতে পাই যে রাসুলুল্লাহ সাল্লু আলি সাল্লাম আরো বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আল ফিৎকাতি আবাবা উহু ইহা প্রতিটি মানব শিশু ফিতরাতে ইসলামের মধ্যেই জন্ম হয় যত মানব শিশু আছে সবাই তার জন্মটা হয়ে ইসলামের উপর কিন্তু তার মাতা পিতা তাকে ইহুদি বানায় তার মাতা পিতা তাকে নাসারা বানায় বানায় মাতা পিতা তাকে তাকে অগ্নি পূজারী বানায় কিন্তু তার জন্মটা হয়েছে ফিতরাতে ইসলামের উপর অর্থাৎ মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন তার অন্তরের মধ্যে সেই নূর ইসলামের সেই হেদায়াতের নূর আল্লাহ রাসুল্লাহ সাল আলহাস্লাম বলেছেন মানুষের অন্তর চার প্রকারের একটা অন্তর হল হল উন্মুক্ত স্বচ্ছ এবং পরিষ্কার সেই অন্তরটা হল মুমিনের অন্তর আরেকটা অন্তর হল শক্ত আবরণের দ্বারা আবদ্ধ অন্তর সেটা হলো কাফের অন্তর আরেকটা অন্তর হল তার কলটা হল পাত্রটা উল্টানো মুনাফিকের অন্তর সেখানে সে হেদায়াতের আলো পৌঁছে ইমান ইসলাম সে জানে কিন্তু পাত্রটা উল্টানো এই জন্য সেখানে কিছু থাকে না আরেকটা অন্তর হল বর্ম ছাড়া উন্মুক্ত অন্তর অন্তর খোলা অন্তর এটা হলো এটা হল মুমিন এবং মুনাফিক মুনাফিক উভয়টা তার মধ্যে আছে তার ইমানও আছে নেফাকও আছে তার বর্ম নাই বর্ম নাই যে কারণে নেফাক থেকে সে বাঁচতে পারে না আর এটা একেবারে মেলা থাকার কারণ এটাকে ইমানকে সে রক্ষা করতে পারে না এই জন্য ইমান এবং নেফাক উভয়টা তার মধ্যে আছে আল্লাহ সুনা হায়লা এই আয়াতে যে ঘোষণা দিয়েছেন আসমান এবং জমিনের নূর হলেন আল্লাহ অর্থাৎ আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ নিজে আলোকিত করে রেখেছেন আবদুল্লাহ ইবিন আব্বাস থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন বলেছেন আল্লাহর চেহারার নূরে তার আলোকিত হয়ে আছে। আল্লাহর আলোতে তার আলোকিত হয়ে আছে। আর আল্লাহ হনুর সামাতিওয়াল আউট এর ব্যাখ্যা আব্দুল্লাহ ইবিনী মাসরুদ রাবুল আল্লাহমানহু করেছেন আসমান এবং জমিন এবং এর মধ্যে যারা আছে সকলকে আল্লাহ হেদায়াতের পথে পরিচালনা করেন হেদায়াতটা এই নূর দ্বারা তিনি বলেছেন হেদায়াত সেই হেদায়াতটা আল্লাহর পক্ষ থেকেই আসে আসমানবাসী যারা আছে জমিনবাসী যারা আছে সকলকে আল্লাহ নিজে তার নিজের নূর দ্বারা পরিচালিত করেন অর্থাৎ নিজের হেদায়াত দ্বারা তাদেরকে পরিচালিত করেন মাসালু নুরিহি কামিশহি হার যে জমির এই জমিতি কোন দিকে গিয়েছে তার মারজাতাটি আল্লাহ দিকে না বান্দার দিকে সাহাবাদের শাহাবাদের ভিন্ন মত দেখা যায় আব্দুল্লাহনি আব্বাসের মত একটি আবদুল্লা ইবিনী মাসুদের মত একটি মানে কাতাদা সুদ্দি মুজাহিদ তাদের সকলের মত দেখা যায় দেখা যায় একটি কেউ বলেছেন এটা আল্লাহর দিকে দাবিত হয়েছে এই মার্জাটা আল্লাহর দিকে যদি আল্লাহর দিকে এই মার্জাটা যায় তাহলে এর দ্বারা হবে হেদায়াত করতে হবে হেদায়াত যে আল্লাহর পক্ষ থেকে মানুষের অন্তরে যে হেদায়াত রাখা হয়েছে সেই হেদায়াত আর যারা বলেছেন হার মার্জাটা হল মানুষের মুমিনের অন্তর মুমিনের কল্প তাদের এই ব্যাখ্যাটার মাধ্যমে পরবর্তী উপমাগুলো সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয় এই অনেকেরই দৃষ্টিতে যে হার মার্জাদা মুমিনের কল যদি এটা তারা মুমিনের কল হয়ে থাকে তাহলে পরবর্তী উপমাগুলো বুঝতে আরো বেশি সহজ হবে আল্লাহ বলছেন মাসালু নুরিহিহি তার নূরের দৃষ্টান্ত হল যে আল্লাহ নূর যদি হয় আল্লাহর হেদায়ত হেদায়াত আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত সেই হেদায়াতের দৃষ্টান্ত আর যদি যদি এর মানুষের অন্তর বুঝানো হয়ে থাকে তাহলে এর অর্থ হবে কামিস কা যেন একটা ফাঁক নিষ্কাত হল গোড়ের মধ্যে যে ফাঁক থাকে সেই ফাঁক যে ফাঁকের মধ্যে প্রদীপ রাখা হয় বাতি জ্বালিয়ে রাখা হয় সেই জায়গাটার নাম হল নিষ্কাপ তার নূরের দৃষ্টান্ত হলে এমন যেন একটি তাক যার মধ্যে রয়েছে একটা প্রদীপ আলো একটা বাতিল সেই তাকের মধ্যে একটা আলুকুজ্জ্বল বাতি রয়েছে আল জুজাজা। আর এই আলুকুজ্জ্বল বাতি বাতিটা আছে স্বচ্ছ কাঁচের আবরণের মধ্যে স্বচ্ছ কাছের আবরণের মধ্যে এই প্রদীপটা আছে আমরা দেখি না হারিকেন জানালে পরে তো একটা যে আলো দেয় দিলে আলোটা বেশি দেয় না সাধারণ কাছের চিমনি সে আলো বেশি দেয় বেশি দেয় যদি খুবই স্বচ্ছ পরিষ্কার হয় পরিষ্কার তাহলে আলোর পরিমাণটা অনেক বেড়ে বেড়ে যাবে এখানে মিসকাঁপ বলতে হল মানুষের কল্প থাক আর মানুষের কল্পের মধ্যে যে প্রদীপটি হত সেটা হল ইমান সেই প্রদীপটা হল ইমান আর সেমানটা হল স্বচ্ছ কাঁচের দ্বারা দ্বারা করা স্বচ্ছ পরিষ্কার কাঁচের আবরণের মধ্যে অর্থাৎ সেই ইমানটা আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত এসেছে কোরআন সেই কোরআনের আলো দ্বারা সেটা ডেকে রাখা হয়েছে সেই কোরআন স্বচ্ছ কাজ যে কোরআন যে কলবের মধ্যে আছে যার ইমান কোরআনের দ্বারা নিয়ন্ত্রিত হয় সে ইমানের ইমানের সে আলো জুতি নূর অনেক বেড়ে যায় একজন মানুষে সে ইমান লাভ করলো তার অন্তরের মধ্যে ইমান আসলো ইমান আসার পর সে ইমানটা জ্বলতে শুরু করলো যখন তার মধ্যে কোরআন প্রবেশ করে যখন কোরআন তার সেখানে প্রবেশ করে স্বচ্ছ কাচের মতো তার আলোর পরিমাণটা অনেক বাড়িয়ে দেয় যার দ্বারা সারা দুনিয়ার অন্ধকার বিজড়িত হয়ে যায় আল্লাহ এত সুন্দর করে উপমাটা দিয়েছেন আলমিসবাহা সেই প্রদীপটি রয়েছে রয়েছে স্বচ্ছ কাচের আবরণের মধ্যে আরু কাহানিং সাজারাতিমারিম আর সেই স্বচ্ছ কাচের উপমাল্লা দিচ্ছেন আবার কাহা কাউ যেন উজ্জ্বল নক্ষত্র সেই স্বচ্ছ কাঁচটা যেন উজ্জ্বল নক্ষত্র অর্থ হল মণিমুক্তা আর কাউ কাবুন দুর্িজন অর্থ মণিমুক্তা সদৃশ উজ্জ্বল নক্ষত্র সেই কাঁচটাও এমন যে কাঁচের ভিতর যখন প্রদীপটা আছে তখন ভিতরে সেই প্রদীপটা এমন মনে হয় মনে যে আকাশে যে তারকারা যেগুলো জলমল করতে থাকে সেখানে যেন সেই এই কাছের আবরণটাও এমন তার ভিতরে মধ্যখানে যে আলো আছে জুতি আছে বাতিটা আছে সেটা সেই নক্ষত্রের মতো জলমল করছে যেমন মণিমুখার মতো চকচক করে চলছে ইউকাদুমি এটা বরকতময় দ্রুত অপবিত্র জৈতুন গাছের তেল দ্বারা প্রজ্জ্বলিত জৈতুনের তেল পৃথিবীর মধ্যে যত প্রকারের তেল আছে এর মধ্যে সবচেয়ে স্বচ্ছ পরিষ্কার আর এই তেলটি অনেক উপকারী অনেক রোগেরও ঔষধ ঔষধ রাসুল্লাহ সাল্ল আল্লাম বলেছেন তোমরা তেল খাও এবং শরীরে শরীরে মালিশ করো এর দ্বারা অনেক রোগের চিকিৎসা আছে এই জৈতুন গাছের উপমাটাও দেখেন আল্লাহ বলছেন কি লাশ আর পিয়া তিউমালা বিয়া এটা পূর্বেরও নয় পশ্চিমেরও নয় এই গাছটা এমন নয় এমন নয় যে যদি একবারে পূর্ব প্রান্তে থাকে তাহলে সূর্য অস্ত যাওয়ার সময় অন্য গাছ গাছালি পাহাড় পর্বতের ছায়া দিয়ে এটা ঢাকা থাকবে রোদ লাগবে না আবার যদি পশ্চিম দিকেও হয় তাহলে সূর্য উদয়ের সময় সেই পাহাড় পর্বত গাছ গাছালির দ্বারা ওটাকে ছায়া দিয়ে রেখে দেবে সূর্যের আলো লাগবে না এই জন্য আল্লাহ বলছেন এটা হল এমন এক জায়গায় এটা পূর্বেরও নয় পশ্চিমেরও নয় নয় আব্দুল্লাহিনী মাসুদ রাজিয়াল্লাহ মানহু বলছেন এটা হলো জাইতুন গাছ হল মরুভূমিতে অবস্থিত সূর্য উদয়ের সময় যেইভাবে তার মধ্যে সূর্যের রুদ লাগে সূর্যাস্তের সময়ও তেমনি লাগে অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব সময় তার উপর সেই সূর্যের তাপ লাগে রুদ লাগে লাগে কোনো কিছুই তাকে ছায়া দিয়ে রাখে না এটা এমন জায়গায় অবস্থিত এর অর্থ হল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন সূর্যের সেই রুদ তার মধ্যে লাগে তখন তার তেলের আরো অনেক গুণ বেড়ে যায় জৈতুন গাছের এই তেলের অনেক গুণ বেড়ে যায় তার স্বচ্ছতা আল্লাহ এর দ্বারা বুঝিয়েছেন কি যে মুমিনের অন্তর হল যেন একটা মিসকা ফাঁক তার মধ্যে আছে একটা প্রদীপ প্রদীপ আর প্রদীপটা হলো স্বচ্ছ কাঁচের আবরণের মধ্যে আর এই স্বচ্ছ কাঁচ হল উজ্জ্বল নক্ষত্রের মতো মণিমুক্তার মতো ছকছক করে আর সেটা সেই বাতিটা প্রজ্জ্বলিত আছে স্বচ্ছ জৈতুনের তেলের দ্বারা জৈতুন গাছের তেল দ্বারা এটা প্রজ্জ্বলিত একাদু যাইতুহা ইউ গোলাও লাম এই জৈতুলের তেল এমন গুনে গুণান্বিত আগুন তাকে স্পর্শ না করলেও তা থেকে আলো বিচ্ছুরিত হয় সেই তেল এমনিতে আলু সে আলো বিচ্ছুরন গোটায় গোটায় আলানু ন আলো জুতির জুতি আনাসিবনে মালেকাজ বলেছেন এর অর্থ হল ইমান এবং আমল প্রথম নূর হল ইমান দ্বিতীয় নূর হল আমল তার ইমানের সাথে যদি আমল করে তাহলে ব্যক্তির তার ইমানের জুতি এত বেড়ে যায় তার আমলের কারণে ইমানের যতটুকু জ্যোতি ছিল সেই জ্যোতিটাকে অনেক গুণ আরো বাড়িয়ে দেয় তার আমলের কারণে আল্লাহ তার নূরের দ্বারা তাকে এখন উপমাটা এই করে এই আয়ারটি বুঝতে অনেকেই ভুল করেন ভুল করেন এই কারণে আমরা একেবারে শুরু থেকে আয়ারটা মিলিয়ে আসি উপমাগুলো আল্লাহ কিভাবে দিয়েছেন আল্লাহ বলেছেন বলেছেন তার নূরের উপমা যেন একটি পাত্র একটা থাক এই নূর অর্থ হেদায়াত হেদায়াত আল্লাহর নূর অর্থ মানব জাঁথির জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়ত হেদায়াত আর সেই হল এমন একটা পাত্রের মধ্যে রাখা ফিহা মিসবাক এমন একটা থাকের মধ্যে রাখা যেই পাত্রের মধ্যে থাকের মধ্যে আছে একটি বাতি প্রদীপ প্রদীপ আল্লাহর হেদায়াত হেদায়াত মানুষের মিসকাপ তো মানুষের কল তারা হল মানুষের কল সেই মানুষের গল্পের মধ্যে আল্লাহর পক্ষেদের যখন হেদায়ত আসে তখন সেই হেদায়াতটা একটা প্রদীপের মতো জ্বলতে থাকে অর্থাৎ সেটা হল মিসবাহ ইমান ইমান আল্লাহর হেদায়তটা যখন কেউ লাভ করে তার অন্তরের মধ্যে যখন একটা বাতি জ্বলতে থাকে আর সেই বাতিটি আবার স্বচ্ছ কাচের আবরণের মধ্যে আল মিসবাহা সেই বাতিটি আবার স্বচ্ছ কাচের আবরণের মধ্যে সেই বাতিটা হল ইমান নূর হল হেদায়াত হেদায়াত নিষ্কাত হলাত পাত্র ফল আর মিসবাহ হল বাতি আর সেই বাতিটি আবার স্বচ্ছ কাঁচের আবরণের মধ্যে তো কোরানের যখন একজন মানুষের অন্তরের মধ্যে সেই ইমানের বাতি জলের আর সেই বাতিটাকে যখন কোরআনের এলিম দ্বারা এটাকে ঘেরাও করা হয় সেই স্বচ্ছ কাচের আবরণ কোরআনের হেদায়াত দ্বারা যখন এটাকে ঘেরাও করে রাখা হয় আবরণ দেওয়া হয় সেই কোরআনের সেই এটা হেদায়াত স্বচ্ছ কাচের মতো ওই বা জুতি আলো অনেক বাড়িয়ে দেয় এখন একজন ব্যক্তি যখন ইমান আনলো আল্লাহ তাকে ইমান দান করলেন। তখন যদি সাথে সাথে সাথে থাকে কোরআনের ইলিম দেওয়া হয় তাহলে তার ইমানের সেই জুতি অনেক বেড়ে গেল কোরআনের এলিমের মাধ্যমে সে ইমানের জুতি আলো অনেক বেড়ে গেল তার মধ্যে আর কোন অন্ধকার থাকবে না আর এই আলো এত বেশি উজ্জ্বল হবে যে সারা পৃথিবী তখন আলোচিত করবে অর্থাৎ কুরানের কুরানের স্বচ্ছ কাঁচের কারণে এরপর দেখেন দেখেন সেই কাঁচের বিবরণ আবার দিচ্ছেন কাউ কাবুন আর সেই স্বচ্ছ কাজটি হল এমন যেন মণিমুক্তা সদৃশ উজ্জ্বল নক্ষত্র আমি মণিমুক্তা বললাম এই কারণে দুরুন দুরুন অর্থ মণিমুক্তা যা চক ছ আর কাউ কাবুন দুর্দ্রিজুন একত্রে বললে এর অর্থ হয় উজ্জ্বল নক্ষত্র যেটা মণিমুক্তার মতো ছকছক করতে থাকে তাহলে এই কাঁচটা কাঁচ তো একে তো স্বচ্ছ অর্থাৎ কোরআন অর্থাৎ কোরআন কোরআনের যেটা এত পরিষ্কার যার মধ্যে কোন ভুল ভ্রান্তি নাই বিচ্ছুকি নাই সাথে সাথে এই কোরআনের এত উজ্জ্বল আলো আলো যে কোরআনের সেই শিক্ষা যদি মানব সমাজে প্রকাশ করা হয় সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সেই নক্ষত্র আকাশের মধ্যে যেইভাবে জলমল করতে থাকে তখন মুমিনদের অন্তরে যখন সেই ইমান আসে সেই ইমানটা যখন সেই কোরআনের এলিম দ্বারা সেটাকে ঢেকে নেয় তখন সেখান থেকে উজ্জ্বল নক্ষত্রের মতো মুমিনদের অন্তরের মধ্যে যেন এক একটা বাতি জ্বলতে থাকে আর সেই বাতিগুলো এত আলোক এত জ্যোতির্ময় জ্যোতির্ময় যে সারা পৃথিবীকে আলোকিত করে দেয় সেই স্বচ্ছ কাজ অর্থাৎ সেই মানুষের অন্তর্কে এইভাবে আলো গুজ্জ্বল করে দেয় আর এটা এমন পবিত্র আল্লাহ বলছেন ইউকাদুমিনাতি মুবাতে পবিত্র জয়তুনের তেল দ্বারা এটা প্রজ্জ্বলিত পবিত্র জয়তুনের তেল দ্বারা বোঝানো হয়েছে কোরআনের ওই শিক্ষার সাথে রাসুল উল্লাহ সাল্লু আলাইনার মিশ্রণ কোরআনের ওই এলিমের সাথে সাথে রাসুল্লাহ আলাইহ্লামের সুন্না যখন এর মধ্যে যুক্ত হয় তখন এত আরো বেশি আলোকিত হয় আরো স্বচ্ছ সেই কাজটি আরো স্বচ্ছ হয়ে যায় এবং সেই তেল দ্বারা এটা জ্বলতে থাকে এবং এটা এবং এটা এমনভাবে জলে এটা আগুন দিয়ে যেমন বাতি জ্বালানো যায় এটাকে আগুন না দিলেও জ্বলতে থাকে এত স্বচ্ছ চকচক করে জৈতুনের তেল যেটা আগুন না হলেও জলেও জ্বলে আর আগুন যদি দেওয়া হয় তাহলে দুইটার সংমিশ্রণে এর উজ্জ্বলতা আরো বেড়ে যায় এর অর্থ হল আগুন দেওয়ার অর্থ হল হল সেই মুমিন যখন অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হয় তার ইমানের অগ্নি পরীক্ষা সেই ইমান আনার পর যখন সকল প্রকারের পরীক্ষায় সে উত্তীর্ণ হয় কোরআনের এলিম দ্বারা তার ইমানকে সে সুসজ্জিত করে আর সে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয় সেই অবস্থায় তার অন্তর থেকে যে আলো বিচ্ছুরিত হয় পৃথিবীর অন্ধকার তখন দূরীভূত হয়ে যায় আল্লাহ সুবাহ এর পল বলছেন নুর আলা নূর ইমানের উপর আমল সে ইমান আনার পর যখন এর সাথে সাথে আমল করলো তাহলে উত্তমের উপর উত্তম আলোর উপর আলো জুতির উপর জ্যুতি মানে এর মানে গতি এবং এর উজ্জ্বলতা এত বেশি বেড়ে যায় আমলের কারণে যখন একজন ইমান আনলোলো ইমান আনার পর সে ইমানকে কোরআনের এলিম দ্বারা সে পরিপূর্ণ করল এরপর রাসুলের সুন্না অনুযায়ী তার জীবন পরিচালনা করলো তখন ইমানের উজ্জ্বলতা বাড়তেই তাকে আর এই আমলের কারণে তার ইমানের উজ্জ্বলতা আরো বেড়ে যায় এটাই বলছেন আল্লাহ নূরুন আলানূর ইমানের উপর আমল একটা নূর হল ইমান আর একটা হল আমল কিয়দিল্লাহিন আল্লাহ তার নিজের নূর দ্বারা যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করেন এখানে নূর তো আল্লাহর কক্ষ থেকে মানব জাতিকে যে আল্লাহ পথ প্রদর্শন করেন সেই পথ প্রদর্শন যাকে আল্লাহ ইমান দান করেন যার মধ্যে আল্লাহ সেই ইমান দান করেন যেই ইমানের মধ্যে কোনো প্রকারের শীর্ষ বেদাতের মিশ্রণ ঘটেনি খালেসভাবে আল্লাহর প্রতি ইমান এনেছে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তার আকিদা বিশ্বাসকে পবিত্র করেছে নিষ্কলুষ করেছে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্যই সুনির্দিষ্ট করেছে আর সাথে সাথে এর উপর বৃত্তি করে আমলও করে আর সে আমলটি হয় কোরআনের উপর বৃত্তি করে আল্লাহ যাকে এই ইমান দিলেন কোরআনের দিলেন ইমান এবং কোরআনের এলিম দান করলেন প্রকৃতপক্ষে আল্লাহ তাকে হেদায়াত করলেন প্রকৃতপক্ষে সেই ব্যক্তি হেদায়তায় আল্লাহ তাকে হেদায়াতের উপর প্রতিষ্ঠিত করেছেন পরিচালনা করছেন আল্লাহ আল্লাহ মানব জাতির জন্য দৃষ্টান্ত সমূহ প্রদান করেন আল্লাহ যে উপমাগুলো দেন দৃষ্টান্ত দেন মানব জাতির বুঝার জন্য মানব জাতে বুঝে শুনে দৃষ্টান্ত থেকে শিক্ষা নিয়ে সে প্রকৃতপক্ষে ইমান এবং আমলের অধিকারী হতে পারে তোর জন্য আল্লাহ এই ধরনের দৃষ্টান্ত সমূহ পেশ করেন্লাহিক আলিম আর আল্লাহ হচ্ছেন তিনি যেন সব কিছু জানেন আল্লাহর এলিমের বাইরে কিছু নাই আল্লাহর এলিমকে আয়ত্ত করতে পারে এমন কিছুই নাই আল্লাহর এলিম হল সর্বব্যাপী আল্লাহর এলিম থেকে আল্লাহ যা নিজের ইচ্ছায় যতটুকু দান করেন মানুষ ততটুকুই পায় আল্লাহ যতটুকু তার এলিম থেকে দান করেন এতটুকু লাভ করতে পারে কিন্তু আল্লাহর এলিম এলিম কতটুকু তার ব্যাপকতা কত সৃষ্টি জগতের কোন চিন্তা শক্তি কোন জ্ঞান বিজ্ঞান কোনো কিছুই আয়ত্ত করতে পারে না कल्पना करते धारणा करतेल्लाम अति सामान्य जगतर सब किस सम्पर्चु ना यग्र सृष्टि जगत केलिम माध्यमे देशन कर रेखे আল্লাহ যে সব জায়গায় তার ক্ষমতা প্রয়োগ করেন আমরা যেখানেই তাকি না কেন আল্লাহ সেখানে আছেন এর অর্থ কি তার এলিমের মাধ্যমে তিনি আছেন তার এলিম দ্বারা আমাদেরকে বেশ ক্ষণ করে রেখেছেন তোমরা যেখানেই তাকো না কেন তিনি তোমাদের সাথে আছেন অর্থাৎ তার এলিমের মাধ্যমে তোমাদের সাথে আছেন তিনি জানেন তোমরা কোথায় কেমন আছো তোমাদের কে তিনি তার এলিমের দ্বারা বেষ্টন করে আছেন তাঁর দেখার মাধ্যমে তিনি তার দৃষ্টির মধ্যে রেখেছেন শোনার মাধ্যমে তোমাদের সকল শব্দ তিনি শুনে তোমাদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছেন আল্লাহর দেখা আল্লাহর শোনা আল্লাহর এলিম এটা সর্বব্যাপী সর্বব্যাপী তাকে সরাসরি আড়স থেকে নেমে এসে আমাদের হাতে সাথে সাথে চলার প্রয়োজন হয় না কারণ তিনি সৃষ্টির থেকে সম্পূর্ণ উপমাহীন কোনো সৃষ্টির সাথে তাকে তুলনা করা যায় না করা যায় না আল্লাহ শুনেন তাই বলে সৃষ্টি জগতের মতো নয় আল্লাহ দেখেন তাই বলে সৃষ্টি জগতের মতো নয় নয় তিনি জানেন তিনি জানেন সৃষ্টি জগতের মতো নয় তার শোনা তার দেখা তার জানা সৃষ্টির জানা শোনা দেখার সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না তিনি হচ্ছেন আল্লাহ তিনি কেমন কেমন শুনেন কেমন দেখেন কেমন জানেন এটা তিনি জানেন তিনি জানেন সেই এলিমটা তারই আছে সৃষ্টি জগতের কেউ এটা কোন বুঝতে পারবে না জানতেও পারবে না কল্পনাও করতে পারবে না ধারণাও করতে পারবে না তার সমগ্র সৃষ্টি যেগুলোকে নিজেই সৃষ্টি করেছেন এ সকল কিছু তিনি জানেন যেহেতু তিনি সৃষ্টি করেছেন এই জন্য সব কিছু সম্পর্কে তিনি জানেন জানেন ফি বুয়ুহ অঙ্কুর मर्जदार आसने समासीन करते मध्य आल्ला नाम स्रण करते निर्देश, निर्देश प्रदान सकाल सन्धाय तस्पी पाठ कर বলতে আল্লাহর গোড় মসজিদকে বুঝিয়েছেন যদিও কেউ কেউ বলেছেন যে মসজিদ ছাড়াও যেই সকল ঘরে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত কোরআনের তালিম, দাস সবগুলো হয় সেগুলো এর মধ্যে স্বামীম তো এখানে বিশেষভাবে আল্লাহর গোর মসজিদের কথাই বলা হয়েছে যে আল্লাহ তার গোড় মসজিদের মর্যাদা এত বেশি দিয়েছেন যে আল্লাহ তার বান্দাকে নির্দেশ প্রদান করেছেন তারা যেন ওই গরে। আল্লাহর এবাজতের মাধ্যমে গড়ের মর্যাদাকে সমন্বিত করে এবং সেখানে যেন নাম নিয়ে আল্লাহ আল্লাহর আল্লাহ নাম নিয়ে সেখানে জিকির করে আল্লাহ শরণ করে আল্লাহর গুণগান তসবি তাহালিল যেন সেখানে করা হয় আর সেটা যেন করা হয় সকাল সন্ধ্যায় অর্থাৎ সব সময় যে জায়গায় দুবি যখন বলা হয়। তখন এর অর্থ হয় শুধু সকাল সন্ধ্যা নয় দুই বেলা বুঝানো হয়নি দিন রাতির এ প্রান্ত অপ্রান্ত দ্বারা সব সময় হয় হয় যে আল্লাহর ঘরে যেন সব সময় আল্লাহর কসপি পাঠ করা হয় গুণগান করা হয় আল্লাহর পবিত্রতা বয়ান করা হয় এখানে। আমরা আমরা আল্লাহর গোড় মসজিদের ব্যাপারে যেটা জানি যে হজরত উমর রাজুয়ান তিনি প্রতি জুমাবারে জুমাবারে মসজিদকে তিনি সুগন্ধি দ্বারা তিনি সেখানে সেখানে পরিষ্কার করে সুগন্ধি ছড়িয়ে দিয়ে ছড়িয়ে মসজিদটাকে খুব আকর্ষণীয় করতেন মসজিদের মধ্যে প্রতি জুমাবারে তিনি সুগন্ধি ছিটাতেন এবং মসজিদকে সকল প্রকারে নুংরা আবর্জনা থেকে পবিত্র রাখতেন মসজিদ যেন সবসময় পবিত্র ঢাকা হয় মসজিদের মধ্যে যেন কোন নোংরা আবর্জনা না থাকে অপরদিকে মসজিদে যেন যেন বেহুদা অনর্থক গল্প গুজব করা না হয় অপ্রয়োজনীয় কথাবার্তা বলা না হয় হজরত উমর রাজিয়াল্লাহ কিন্দিকে একদিন মসজিদ নবুবির মধ্যে হঠাৎ করে কিছু কঙ্কর মারলেন সাঈদিবনে কিন্দি তিনি তার উপর কে কঙ্কর মারছে ফিরে তা খেয়ে দেখেন হজত উমর রাজি আল্লাহুয়ালি আল্লাহ তখন তিনি তাকে কাছে দেখে বললেন মসজিদ ওই প্রান্তে দুইটা লোক লোক গল্প গুজব করছে এই দুইটাকে গ্রেফতার করে নিয়ে আসো কিন্দি গিয়ে এই দুইটা লোককে ধরে নিয়ে আসলেন উমরের কাছে আনার পর তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কুতাকার লোক তখন তারা বলল আমরা তায়েফের তখন উমর বললেন বললেন তোমরা যদি মদিনার হতে আমি তোমাদেরকে শাস্তি দিতাম তোমরা আল্লাহর গড় মসজিদে বাঁধে কথাবার্তা বলছিলে গল্প গুজব করছিলে খবরদার আর কখনো আল্লাহর গড় মসজিদে গল্প গুজব করবে না কারণ এরা যেহেতু মেহমান ছিল দূর লোক মদিনার মানুষজন যেভাবে এলিম সম্পর্কে অবগত তারা জানে জানে লোকজন এতটুকু জানার সুযোগ পায় না এই জন্য তিনি বুঝতে পেরেছেন যে এই লোকগুলো জানে না মূর্খ এই জন্য তাদেরকে তিনি শাস্তি দিলেন না কিন্তু মদিনার লোক যদি হতো জেনে বুজে যদি কেউ অপরাধ করে এই ঘোষণা থেকে বোঝা যায় তাকে বেহুদা কথাবার্তা বলা সম্পূর্ণ নিষিদ্ধ রাসুল উল্লাহ সাল্লাই বলেছেন বলেছেন যে একদিন এক লোক মসজিদে তার একটা লাল উঠ হারানো গিয়েছে সেটা কুজার জন্য এসেছে মসজিদে ঘোষণা দিয়েছে রাসুল্লাহ সাল্লাম শুনে বললেন আল্লাহ করুন যে তুমি যেন তোমার উঠতে আর কখনো খুঁজে না পাও এই মসজিদের মধ্যে তোমার হারানো উঠ কুঁজার জন্য তুমি বিজ্ঞপ্তি দিতে এসেছ এটা হলো বাজে কাজ মসজিদে ফেলা মসজিদ থেকে কোন প্রকারের মানুষের মানুষের দৈনন্দিন কাজকর্মের কোন বিষয়ে ঘোষণা দেওয়া এলান করা যেটা আমাদের দেশের মধ্যে প্রচলিত আছে কিন্তু মসজিদের মাছ দিয়ে ঘোষণা দেওয়া হয় এটা কিন্তু অন্যায় অন্যায় মসজিদ কিন্তু এসব কাজের জন্য নয় মসজিদ থেকে এই ধরনের কোন হারানো বিজ্ঞপ্তি দেওয়া আর কোন ধরনের মানুষের কোন প্রয়োজনের জন্য কোন ধরনের ডাক দেওয়া এই কাজের জন্য মসজিদ নয় নয় মসজিদ হল এবাদতের জায়গা মসজিদ হল পালনের সেখানে জিকির আজকার তসমি তাহলিলের জায়গা ওয়াজ নসিহতের জায়গা সেখানে হল দার্সের জায়গা জায়গা মসজিদের মধ্যে হবে আল্লাহর এবাদত আর আল্লাহর দিনের প্রচার প্রসার প্রসার দুনিয়াদী কোন চাষকর্মের জায়গা এটা নয় ব্যবসা বাণিজ্যের জায়গা এটা নয় কেউ যদি মসজিদে কোনো পণ্য বিক্রির করার জন্য নিয়ে আসে কেউ যেন খরিদ না করে একবার একদিন এক লোক তার কিছু পণ্য বিক্রি করার জন্য নিয়ে এসেছিল আর ঘোষণা দিয়েছিল রাসুল উল্লাহ সাল্লু আলাইহসাল্লাম বললেন তুমি তোমার এই ব্যবসায় জন্য কখনো লাভ করতে না পারো এবং সাহাবাদেরকেও নির্দেশ দিলেন কেউ যদি মসজিদে ব্যবসা করতে চায় তোমরা তার জন্য বলে দিও আল্লাহর কাছে দোয়া করো সেজন্য কখনো লাভবান হতে না পারে কেউ যদি হারানো জিনিস পাওয়ার জন্য ঘোষণা করে তোমরা দোয়া করো সেজন্য কখনো সেই হারানো জিনিস আর না পায় কারণ এই মসজিদ ব্যবসা বাণিজ্য আর এই হারানো জিনিস খুঁজার জন্য নয় নয় মসজিদ হল আল্লাহর ইবাদতের জায়গা আল্লাহর এবাদতের মাধ্যমে সেখানে দিনী এলিম চর্চার মাধ্যমে তসবি তাহালিল জিকির আসকারের মাধ্যমে আল্লাহর গোর মসজিদের মর্যাদা সমুন্নত হয় আল্লাহ এই কথাটাই বলেছেন ফি এখানে আজিনা শব্দর অর্থ হল অনুমতি দিয়েছেন এই অনুমতি নয় উড়ান মোদী যে যত জায়গায় উজিনা আজিনা বলা হয়েছে তত জায়গায় হল আমরের হুকুম আল্লাহ আদেশ করেছেন আল্লাহ আদেশ করেছেন তার ঘরকে যেন সমুন্নত করা হয় এবাদতের মাধ্যমে আর সেখানে যেন আল্লাহর নাম নিয়ে জিকির করা হয় আল্লাহর আল্লাহর তসবি তাহালিল করা হয় জিকির আজকার করা হয় এই জন্য এই এই মসজিদকে যেন ব্যবহার করা হয় জিকির হলো আফজালু যিকরি তেলাওয়াতুল কুরআন সর্বোত্তম জিকির হলো কুরআন তেলাওয়াত الله যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আর আল্লাহর নাম নিয়ে জিকির করতে হলে বলতে হবে ইলাহা, ই কিন্তু আমাদের দেশে জিকিরের যে বন্ড পীরেরা বিভিন্ন পদ্ধতি বানিয়েছে শুধুমাত্র আল্লাহু আল্লাহ জিকির এটা অবিদা তারা দলিল দে আল্লাহ ঘোষণা করেছেন ফাজকুরুনি আজ কুরকুম তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব। এর অর্থ কি যে আমরা বলবো আল্লাহ আল্লাহ আর আল্লাহ বলবেন বন্দাহু বন্দাহু আল্লাহ বান্দার জিকির করবেন যদি আল্লাহ আল্লাহ জিকির হয় আমরা আল্লাহ আল্লাহ জিকির করলাম আর আল্লাহ বন্দাহু বান্দাহু জিকির করতে থাকলেন এই ধরনের জিকিরের কথা বলা হয়নি আমাকে স্মরণ করো করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থায় চলা ফিরায় সর্বাবস্থায় আল্লাহ কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই যে হালকায় জিকির করে বসতে হবে বসে এখানে জিকির করতে হবে হজরত উমর রিয়ালু আনহুর সময়ে তিনি একদিন একজন সাহাবাকে সাথে নিয়ে মসজিদে গেলেন কাছে গিয়ে শুনতে পেলেন লোকজন গুল হয়ে বসেছে আর জুড়ে জুড়ে জিকির করছে তাদের এই অবস্থা দেখে তিনি সাথে সাথে দৌড়ে একটা খেজুরের ডাল নিলেন আর খেজুরের ডাল নিয়ে তাদেরকে পিটানোর জন্য তিনি যখন দৌড় দিয়েছেন উমরের লাঠি নিয়ে আসা দেখে সবাই উঠে দৌড় দিয়ে মসজিদ থেকে চলে গিয়েছে তখন উমর রাজি আল্লাহ বললেন বললেন রাসুল্লাহ সাল্ল্লাহু আইলাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বেশি দিন হয়নি আর একুনি তোমরা তার রেখে যাওয়া দিনকে তোমরা বিকৃত করে ফেললে তিনি তাদের দল জিকির করাকে রাসুল সাল্লু আলাইহ সাল্লামের রেখে যাওয়া দিন ইসলামকে বিকৃত করা বলে তিনি আখ্যায়িত করেছেন এবং এই রূপগুলোকে পিটানুর জন্য তিনি লাঠি নিয়ে গিয়েছেন। যদি কোথাও দল বেদে কেউ ওইভাবে জিকির করে তাহলে উমরের অনুসরণে লাঠি দিয়ে এদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়ানো দরকার এটা হল বিদা দল বেদে জিকির করা এটা হল বিদান সর্বোত্তম জিকির যেটা হল সেই জিকির হল করতে হবে মনে মনে মনে মনে কোরআন মজিদে সুরাই আয়রাফের দুইশো পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তুমার মনে মনে মনে কাু আউিফা বিনয় ও বীতি সহকারে দু নাল জাহরি মিনাল পাউল কখনো উচ্চ আওয়াজে জিকির করবে না আল্লাহ সরাসরি নিষেধাজ্ঞা করেছেন উচ্চ আওয়াজে জিকির করবে না সব সময় জিকির করবে তোমরা রাফিলদের অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ সব সময় কিভাবে জিকির করতে হবে মনে মনে মনে বিনয় ও বীতি সহকারে আওয়াজ করে জিকির করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন সুরাই আয়রফের দুশো পাঁচ আয়াত যারা দল বেদে যে সকল পীরেরা পীর নামের এই বন্ড শয়তানরা তাদের মুরিদানদেরকে দল বেদে জিকির করার শিক্ষা দেয় এরা হলো পথ ভ্রষ্ট জাহান নামি কারণ এরা বেদাতের জন্ম দিয়েছে আর বেদাত যারা করে তারা হলো জাহান নামি যারা বেদাত করে তারা হল তাদের ঠিকানা হল কি জাহান নাম আর এই সকল বেদাতকারীকে দিন সম্মানও দেখানো যাবে না যারা বেদাত করে তাদেরকে সালাম দেওয়া নেই ইসলাম যে কোনো বেদাতকারীকে সম্মান প্রদর্শন করল সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করল কোন বেদাতকারীকে সম্মান দেখালে রাসুলুল্লাহ সাল্লাই্লাম বলেছেন সে ইসলামকে ধ্বংস করার জন্য সাহায্য করেছে আর বেদাত হল কুল্লুমা রাসুল্লাহ সাল্লাহ রাসুল্লাহ সাল্লাহ পরে। দিনের মধ্যে নতুন এমন কোন পদ্ধতি চালু করা আল্লাহর নৈকত্য লাভের আশায় যা রাসুলের যুগে রাসুল করেন নাই সেটাই হল বিদাত বিকাশ দিত আল্লাহর নৈকত্য লাভের আশায় সবের নিয়তের এবাদত মনে করে এমন কোনো কাজ করা যেই কাজটি রাসুল করেন নাই বা রাসুল এর সামনে করা হয়নি রাসুল এটা সমর্থনও করেননি রাসুল করেনও নাই বলেন নাই সমর্থন করেন নাই এমন কোন কাজ কেবাদত মনে করে সবের আশায় করা সেটাই হল বিদাত আর এই বেদাত যারা করবে তাদের ঠিকানা হল জাহান নাম জাহান নাম কুল্ল বিদা আতিন দলালা দলালা বা কুল্লু দলাল আতিনার সকল বেদাত বেদাত আর গুমরাহির ঠিকানা হলো জাহান নাম আমাদের দেশে ওই বেদাতকে হাসানা সাইয়া নামে নামে এক গোরনের শানিয়ে আরেকটা আবিষ্কার করা হয় বেদাতের হাসানা সাইিয়া বলতে কোনো জিনিস নাই রাতুল স্পষ্ট করে বলেছেন বলেছেন কুল্লুবিদা আলালা দলালা সকল প্রকারের বিদাতি হল গুমরাহী গুমরাহী এই বেওকুপ গুলো বুঝে না মনে করে সেই সময় তো বিমান ছিল না এখন বিমান হয়েছে এটা এই এইটা বুঝে না বিমান কেউ সবের আশায় বানায় না এটা এবাদত মনে করে কেউ বিমানে উঠে না রিক্সাতে বাসে ট্রেনে কেউ এবাদত মনে করে ওঠে না উঠে না এটা প্রয়োজনে উঠে একটা হলো আদত একটা হলো এবাদত এবাদত এবং আদতের মধ্যে তফাৎ বুঝে না বলেই এই সবগুলোকে করে দিতে চায়। আদত এটা মানুষের প্রয়োজনের সাথে সম্পর্কিত এটা আবাদত নয় এটা সবের নিয়তে কেউ করে না এটা প্রয়োজনের জন্য করে আর এবাদত হল আল্লাহর নৈকট চলাভের আশায় সেই আবাদত সুনির্দিষ্ট ভাবে তাই এবাদত যা রাসুল্লাহ সাল্লাস করেছেন করতে বলেছেন বা ওনার সামনে করা হয়েছে অনুমোদন দিয়েছেন তাই হলাদ আল্লাহ এবাদতের মাধ্যমে তার গড়কে সম্মানিত করা মর্যাদাশীল করা সমুন্নত করা নির্দেশ আল্লাহ দিয়েছেন আর আল্লাহ গোরের মধ্যে আল্লাহ জিকির করার জন্য নির্দেশ দিয়েছেন সেই জিকির হলির কোরআন তেলাবের মাধ্যমে আতস্বি তাহালিলের মাধ্যমে সেইগুলো করবে মনে মনে অন্তরের মধ্যে একাগ্র ছয় এবং বীতি সহকারে উচ্চ আদে করবে না করবে না সেখানে আল্লাহর জন্য তসবি পাঠ করা হয় সকাল সন্ধ্যায় অর্থাৎ সব সময় আল্লাহ এখানে ওই বান্দাদের প্রশংসা করেছেন পঁয়ত্রিশ নম্বর আয়াসে যে বান্দাদের বর্ণনা দেওয়া হয়েছে যে আল্লাহ যাদেরকে হেদায়াত করেছেন প্রথম তাদের অন্তরের মধ্যে ইমান স্থান লাভ করেছে সেই ইমানটা তুরানের এলিম দ্বারা এটাকে আলোকিত করেছে ইমানের সেই জ্যুতি তা নূর বিচ্ছুরিত হয়েছে তুরানের এলিমের দ্বারা আর পুরাণের এলিম এত স্বচ্ছ পরিষ্কার কোন জায়গায় ময়লা দুর্গন্ধ বা অন্ধকার নেই এটা পরিপূর্ণভাবে সব আলোকিত করে দেয় এবং এটা জৈতুন তেলের মতো পবিত্র অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লুসাল্লামের সুন্না দ্বারা এটা এমনভাবে যে সকল সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের আলো পৃথিবীতে যেইভাবে পড়ে মুক্ত জায়গায় যেখানে কোনো ধরনের ছায়াদার কিছু নাই সেই জায়গায় যেভাবে সেই আলো পড়ে কোরআনের মুমিনের ইমানকে এইভাবে সব সময় আলোকিত রাখে কোন কিছু ছায়া দ্বারা তা আচ্ছাদিত হয় না আর রাসুলের সুন্না দ্বারা এটা আরো স্বচ্ছ এবং আলোকিত হয় তার আলোর পরিমাণ এবং জুতি অনেক গুণ আরো বেড়ে যায় এই সকল লোকেরা তো তারা যখন ইমান আনার পর আমলের দ্বারা সে ইমানকে আরো বেশি উজ্জ্বল করে নেয় সেই সকল লোকেরাই আল্লাগর মসজিদকে মর্যাদাশীল করে সমুন্নত করে আল্লাহর এবাদত এবং জিকিরের মাধ্যমে আল্লাহর তসফির মাধ্যমে এই লোকগুলোর প্রশংসা করা হয়েছে এমন ইমান এবং আমলের অধিকারী যেই সকল লোক লোক তারা আল্লাহর গোড় মসজিদকে তারা সবসময় পবিত্র রাখে সকল নোংরা ময়লা আবর্জনা থেকে সকল প্রকারের শির্ক এবং বিদার থেকে আর সেই মসজিদে তারা সবসময় আল্লাহর এ বাদতিতে লিপ্ত থাকে আল্লাহর তসপি তাহালিল জি কিরাজ তারা করে সেখান থেকে কোরআনের এলিম চর্চা করে নিজেরা শিখে অন্যকে শিক্ষা দেয় এইভাবে আল্লাহর এই ঘোরকে তারা খুব समुन्नत प्रशंसा अल्लाहर बानदा मध्य जा नूर ईमान दान करे साथे ता कुरान एरिमो दान करूर ईमान के जो कौन... কোরআনের এলিমের দ্বারা তার ইমানের নূরটাকে সে আরো উজ্জ্বল করে তুলল সেই আলোতে শুধুমাত্র সে নিজেই চলে না আর অনেক মানুষকে সেই আলোতে সে চালায় সেই জুতিতে জ্যোতির ময় করে রাস্তাকে সবসময় অন্ধকার মুক্ত করে মানুষের চলার জন্য সে উন্মুক্ত করে রাখে সেই ইমান এবং এলিম এই দুটির সমন্বয় যখন সাধন হয় सबसे बड़ नियमत दान नियमतर सूक्ति आदाय दायित्व से पालन कर सब समय आल्लर घोर मस्जिद के से आबाद कर रखे आल्ला मस्जिद के সবসময় মানুষের জন্য আবাততের জায়গা হিসেবে সুনির্দিষ্ট করে রাখে যদি কোথাও মসজিদ না থাকে সেখানে মসজিদ সে নির্মাণ করে তুর্ফা রফা এটা অনেকগুলো অর্থ প্রকাশ করে একত সমুন্নত করা মর্যাদাশীল করা বৃত্তি স্থাপন করা নির্মাণ করা যেমন যেমন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে কাবাগড় নির্মাণের যে নির্দেশ দিয়েছিলেন আর ইব্রাহিম তা নির্মাণ করেছিলেন সেই বিষয়টি আল্লাহ ইব্রাহিম এবং ইসমাইল যখন কাগরের বৃত্তি প্রতিষ্ঠিত করেছিলেন সেই এখানে ইয়ারপাউর অর্থাৎ কাবাগড় তিনি নির্মাণ করেছিলেন কায়দার বহুবসন তিনি কাগরের বৃত্তি রচনা করে কে নির্মাণ করেছিলেন। ইব্রাহিম ইসমাইল পিতা পুত্র এখানে ইয়ার ফর্থ কা নির্মাণ করেছিলেন এই যারা মসজিদ নির্মাণ করে তাদের মর্যাদা অনেক বেশি রাসুল্লাহ সাল্লাই বলেছেন বলেছেন মাম বানা লিহি বাইতান ফিল বানাল্লাহুল এই ধরনের হাদিসগুলো অনেকগুলো হাদিস আছে আল্লাহ বলেছেন যে আল্লাহর এবাদতের উদ্দেশ্যে যে কোন ঘর বানালো এর বিনিময়ে জান্নাতে তার জন্য আল্লাহ ঘর তৈরি করে রাখেন যে আল্লাহর ঘর মসজিদ বানালো এর বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানান তৈরি করে রাখেন কেউ যদি আশা করে আল্লাহ তার জন্য জান্নাতে সুন্দর গড় তৈরি করে রাখুন তাহলে সে যেন দুনিয়ায় আল্লাহর গড় মসজিদ তৈরি করে যে দুনিয়ায় আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহর বান্দাদের এবাদতের উদ্দেশ্যে আল্লাহ তার জন্য জান্নাতে তার বাসস্থানের জন্য বসবাসের জন্য সুন্দর গড়গুলো তৈরি করে রাখেন আল্লাহর ওই বান্দাগণ যাদেরকে আল্লাহ নূরে ইমান দান করলেন আর সাথে সাথে তাদেরকে কোরআনের এলিমও দান করলেন করলেন আর তৃতীয় হল সেই ইমান এবং এলিম অনুযায়ী আমলের তৌফিক দান করলেন সেই সব লুকেরা লুকেরা আল্লাহর গোর মসজিদকে সমুন্নত করে मस्जिद निर्माण वित्तीप्रथ स्थापन मस्जिद के पवित्र राखेन्न रखे मस्जिद के नुंगा आवर्जना के हेफाजते रखे और मस्जिदे आल्लाबादी और मानुषरतर उन्मुक्त लूकगुल मूलत आल्ला प्रशंसा कर কোরআন মজিদে যে ইমান এল এবং আমলের উপমা দৃষ্টান্ত সহকার এখানে পেশ করেছেন আমরা যেন ওই ইমান এল এবং আমলের অধিকারী হতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন কোন প্রশ্ন আমাদের হ্যাঁ অনেক না না কোরআন তেলাওতে শব্দ হবে অসুবিধা নাই কিন্তু আমার যদি স্মরণ না থাকি হাতিতে আসতে যেমন একশোবার বা তেত্রিশবার সত্যিকার করার জন্য হাতিতে আসতে যদি এটা না থাকে আমার এই যাতে আমি আমি কি দেশে বলেছেন এই যে হাতের গিরাগুলো এই হাতের আঙ্গুলের গিরাগুলো সম্পর্কে ক্যামতের দিন হাসরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এই গোনার জন্য মনে রাখার জন্য এই গিরাগুলো আল্লাহ দিয়েছেন আর এইগুলা গোনার কাজে তসবি তাহলে এগুলা গোনার কাজে যদি ব্যবহার করা না হয় এইগুলো সম্পর্কে হাসরের ময়দান আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এইগুলো তোমরা কোন কাজে ওই মালা যেটা বানানো হয় এই মালার উৎপত্তিটা হয়েছে হিন্দু ধর্ম থেকে হিন্দুর ঠাকুরদের আবিষ্কার করা এই মালা যদিও মুসলমানদের দেশে ওই মালাটাকে তসবি বলা হয় এটা তসবি হল কেমন করে এটা তো তসবি নয় তসবি তো হলো তো যা আমরা মুখে উচ্চারণ করি সেটা এটা গনার জন্য এক একটা গুটি মাত্র আর এই পদ্ধতিটার আবিষ্কার হচ্ছে হিন্দু ঠাকুররা সেহেতু এটা হল বিদা আর গণনার জন্য হাতের আঙ্গুলের গিরা গিরা এটা হল সেহেতু ভুলে যাওয়া থেকে বাঁচার জন্য এই গিরাগুলোকে ব্যবহার করো তাহলে আর ভুল হবে না ইনশাল্লাহ এটা একটা গণনা আছে তো হ্যাঁ হ্যাঁ কৌশল বাহিনী গঠন এটা দুনিয়া নয় দুনিয়া দারি নয় এতে বোঝা গেল যে জিহাদ যুদ্ধ বিভিন্ন বাহিনী সারিয়া আর বিভিন্ন বাহিনী সেনাপতি নিয়োগ দেওয়া এটা দুনিয়ার কাজ নয় এটা দিনী কাজ এটা এবাদতের কাজ আর এগুলো করার জন্য মসজিদ মসজিদ মসজিদের মধ্যে বিচার বৈঠক করা এগুলা এবাদত এটা দুনিয়াদারী কাজ নয় মসজিদের ওটা দেওয়া যাবে না দেওয়া যাবে না দেওয়া যাবে বললাম যে এগুলা সব কাজের জন্যই মসজিদ নয় এটা কোনটাই এই মসজিদের এটা কাজ নয় কাজ নয় হ্যাঁ খুললমান জালালি আলী ইকরাম সেখানে আল্লাহ ছাড়া কোনো কিছুই থাকবে না থাকবে আর কোনটা থাকবে না থাকবে এটা আমরা বলতে পারি না যে আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে হয়ে যাবে আর কোন প্রশ্ন হ্যাঁ না না এটা শাসন করা তাদেরটা হলে মূলত শাসন বাহ কাল দিকে আদালত এল হল ফিরত তুগুলো